জাবির আদিল হতে বর্ণিত তিনি বলেন যখন নাজাসির মৃত্যু হলো তখন নাবি সাল্লাহ আলিয় সাল্লাম বললেন আজ একজন সৎ ব্যক্তি মারা গেছেন উঠো এবং তোমাদের ভাই আসহামার জন্য জানাজার সালাত আদায় করো